ইজহ ইহ وَقَالَ হুহ يومكم هذا قالوا ফজল ولكن কুমৃসুৎলোকুতি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 আখিরাত আখিরাতের বিষয় নিয়ে এত কথা বলার কি আছে যদি আমাদের কখনো এই ধরনের ধারণা মনে হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আসলে আমরা সঠিক ভাবে ইসলামের দিকে অগ্রসর হচ্ছি না আমরা যদি আইসা আনহার একটা কথা সম্পর্কে চিন্তা করি যেখানে বলেন যদি কুরআনের প্রথম তোমরা জিনা করো না তাহলে লোকেরা বলতো আল্লাহর কসম আমরা জিনা করা বাদ দিব না কিন্তু কুরআনের প্রথম আয়াত ছিল সুরাতুল মুফাসাল বা মুফাসাল সুরাগুলো যেগুলো কুরআনের ছোট ছোট সুরা এবং যেখানে রয়েছে জান্নাত এবং জাহান্নের বর্ণনা মাক্যী জীবনের প্রথম দিকে নাজিল হওয়া সুরাসমূহ এবং এর ফলে লোকদের অন্তর আল্লাহর প্রতি অনুগত হয়ে পরে তারপরই হালাল এবং হারামের আয়াতগুলো নাজিল করা হয়েছে আইসা রাদিউদ্দালা বলছেন যদি কোরআনের প্রথম আয়াতগুলো প্রথমেই যদি আমাদেরকে করণীয় এবং বর্জনীয় নিয়ে আলোচনা করত যেমন এটা করা যাবে না ওটা করা যাবে না প্রথমেই বিধিনিষেধ তাহলে লোকেরা সেটা অনুসরণ করত না আপনি যদি প্রথম দিনই মানুষকে বলতে শুরু করেন এটা করা যাবে না ওটা করা যাবে না মানুষের আহ্বানে দিবে না এবং আইসা রাজি বলছেন কোরআনের প্রথম আয়াতগুলো জান্নাত এবং জাহান্ন নিয়ে কথা বলতে থাকে যতক্ষণ যতক্ষণ না না পর্যন্ত তাদের মানুষের আল্লাহর প্রতি অনুগত হয়ে পরে এবং এর এরপরই এসেছে হালাল এবং হারামের বিধানসমূহ এবং আইসা রাজুদ্দার এই একটি কথা থেকে আমরা বুঝতে পারি যে মানুষকে মানুষের অন্তরকে আল্লাহর প্রতি অনুগত করার জন্য আমাদেরকে বেশি বেশি জান্নাত এবং জাহান্নামের কথা বলতে হবে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 আল্লাহর আম্বিয়াদের ছাড়া অন্য কারো কাছ থেকে মৃত্যু ফেরেস্তা যান কবচ করার পূর্বে কোন ধরনের অনুমতি নেন না কিন্তু ধরনের একটা প্রস্তাব দেওয়া হয় যখন আমাদেরকে করছে যে আমরা কি প্রস্তুত আমরা কি প্রস্তুত আলোচনা সাথে সাক্ষাৎ করতে প্রস্তুত আমরা কি ঠিক এই মুহূর্তেই আলোচনা সাথে দেখা করতে চাই না এখনো আমরা এই দুনিয়ার প্রতি আসক্ত অবস্থায় আছি এবং আমরা যদি সব সময় এই বিষয়গুলো নিয়ে না ভেবে শুধুমাত্র এই ক্ষণস্থায়ী দুনিয়ার প্রতি আসক্ত হয়ে থাকি তাহলে সেটা কখনই উচিত হবে না এবং আমরা জানি যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে প্রচুর কথা বলতেন এবং সব সময় তিনি এই বিষয়টিকে স্মরণ করিয়ে দিতেন আখিরাত নিয়ে তিনি এত বেশি কথা বলতেন বিশেষ করে জাহান্নাম নিয়ে রাসুল জানি সালামাত নিয়ে মৃত্যু নিয়ে জাহান্নাম নিয়ে পরকালে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ঘন ঘন জাহান্নামের বিষয়ে আমাদেরকে সতর্ক করতেন কেন এত সতর্ক করতেন তার একটা কারণ হচ্ছে এই যে আলোচ পর এই মুসলিম উম্মার প্রতি সবচেয়ে বেশি তিনি দয়ালু দয়া তিনি হচ্ছেন রাসুল্ল সাল্লাই তিনি কখনোই চাননি যে তার উম্মত তার জাতি কোনো একটা বড় ধরনের ক্ষতি সম্মুখীন হোক এবং এ কারণেই তিনি সবসময় আমাদেরকে সবচেয়ে বড় ক্ষতি জাহান্নাম সম্পর্কে আখিরাজের জীবন সম্পর্কে মৃত্যু সম্পর্কে জান্নাত সম্পর্কে সতর্ক করে গিয়েছেন একদিন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 এমনকি আমরা এমন সময়েও হাসি তামাশায় লিপ্ত হতে পারি যখন কিনা আমাদের কান্না পাওয়ার কথা বিভিন্ন সময়ে আমরা দেখি যখন লোকজন একত্রিত হয় জানাজার সালাতের জন্য লাশ দাফন করছে সেই সময়েও দেখা যায় একজন অপরজনের সাথে বিভিন্ন অপ্রয়োজনীয় বিষয় নিয়ে হাসি তামাশা করছে অথচ মানুষের জীবনে সবচেয়ে কঠিন মুহূর্ত সামনে উপস্থিত অপরদিকে আমরা যদি দেখি সাহাবিদের মধ্যে উসমান আফমান রাজি উদ্দ তৃতীয় খলিফা তিনি যখন কোন একটি দাফন কাজে অংশ নিতেন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 সত্তা ছাড়া একমাত্র মহান রবের সত্তা ছাড়া সবকিছুই একদিন ধ্বংস হয়ে যাবে এবং এবং দেখতে আখিরাত সুফহানের জীবন সম্পর্কে এত বিস্তারিত হয়েছে যেটা অন্যান্য কোন ধর্মে এত বেশি আলোচনা করা হয়নি এবং ইনশাআল্লাহ তালা আজকে আমরা যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব এর মধ্যে রয়েছে জাহান নামের বিষয় জাহান নামের আয়তন জাহান নামের গভীরতা জাহান নামের দরজা সমূহ এবং জাহান নামের জ্বালানি কেমন হবে জাহান্নাম চিরস্থায়ী জাহান্ন খাদ্য কি হবে তাদের পোশাক এবং তাদের শাস্তি কি ধরনের হবে এবং জাহান্নামের বিভিন্ন স্তর সমূহ এবং জাহান্নীদের আফসোসের কারণ এবং তাদের পলায়ন করার চেষ্টা এই সমস্ত বিষয়গুলো একই সাথে আমরা ইনশাল্লাহ আলোচনা করব যে সেই সমস্ত কাজ সম্পর্কে যে কাজগুলো এবং যে কারণগুলো একজন ব্যক্তিকে জাহান্নামের দিকে ঠেলে দেয় এবং এবং যদি একটা চিত্র তাহলে আমরা দেখতে পাব যে তারা কত বেশি সতর্ক ছিলেন এই বিষয়ে আখিরাতের বিষয়ে এবং সময় তাদের অন্তরে আখিরাতের চিন্তাটি স্থায়ী হয়ে থাকতো এবং তারা সময় একে অপরকে আখিরাত সম্পর্কে সতর্ক করতেন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 একটা সহজ উদাহরণ হচ্ছে আমি যদি ছোট বাচ্চাদের দিকে খেয়াল করি দেখবো যে এক মুহূর্তে ছোট বাচ্চাটি সে হাসছে আবার একটু পর পরের মুহূর্তে সে কান্নাকাটি করছে অতি সহজে আমাদের এই অন্তর গুলো পরিবর্তন হয় এবং এই কারণেই রাসীদুল্লাহ সাল্লাহাম তার দুয়াই সবসময় বলতেন ইয়ামুকুল আলা দিনুক হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে তোমার দিনের উপর অটল অবিচল রাখো হে অন্তর আমাদের অন্তরকে তোমার দিনের উপর অটল রাখো এবং এই দুয়াটি রাসম ঘন ঘন এই কথা স্মরণ করা উচিত এবং রাসুদুল্লাহ সাল্লাহাম বলেছেন যে তার এবং আমাদের উদাহরণটা কিরূপ রাসুল্লাহাম বলেন যে একজন ব্যক্তি মরুভূমিতে রাতের অন্ধকারে আগুনের পাশে দাঁড়িয়ে আছে এবং এই ব্যক্তিটিকে এই ব্যক্তিটি হচ্ছেন রাসুল্লাহ সাল্লাহাম তিনি উদাহরণের মাধ্যমে আমাদের কাছে বাস্তবতাকে বুঝিয়ে দিচ্ছেন এবং তিনি বলছেন আমরা জানি যে যখন কোন অন্ধকার জায়গায় আলো জ্বালানো হয় স্বাভাবিকভাবে সেগুলো পোকাদেরকে আকৃষ্ট করে এবং যদি আমরা কোন একটি ফাঁকা স্থানে রাতের বেলায় বাতি জ্বালাই দেখতে পাবো যে চারদিক থেকে পোকা এসে সেটাকে ঘিরে রাখে এবং একইভাবে যদি কোন একটি ময়দানে অন্ধকার রাতে আগুন জ্বালানো হয় সেই পোকাগুলো সেই আগুনকে আলো ভেবে সেখানে এসে ঝাঁপ দেয় এবং আগুনে পুরে মারা যায় रसदुल्ला सल्लामें तुम्हरा आलो भेज दी चाहो क्योंकि अर्थात रसुदुल्ला सल्ला केोक हाथ छड़िए निजेदेले रसुल्लामें सब समय सुरक्षित अवस्था रखते चेहर कख चान नाई मुस्लिम बोमा क्षति हक एर पर নিজেদেরকে জাহান নামে নিক্ষেপ করছে জাহান নামে ছুটে দিচ্ছে যদিও আমাদেরকে বারবার এই বিষয়ে সম্পর্কে সতর্ক করা হয়েছে এবং এই আখিরাত নিয়ে নিয়ে পরকাল আমরা যত বেশি কথা বলব তত বেশি আমাদের কাছে দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনে বাস্তবতা পরিষ্কার হয়ে আসবে জিব্রাহীল আলাহিসাম তার কাছে এই দুই জীবনের পার্থক্য এবং বাস্তবতা এটা খুবই স্পষ্ট এবং পরিষ্কার ছিল এবং জিব্রাহীল আলাহিসাল্লাম তিনি বিশ্বাস করতে পারেন নাই কিভাবে একজন মানুষ জান্নাতের জান্নাতের বিনিময়ে বিনিময়ে কিনে নেয় ইব্রাহিম আলাম বলেন আমি বুঝতে পারি না কিভাবে একজন মানুষ ঘুমাতে পারে যখন সে জানে জাহান নাম তার জন্য অপেক্ষা করছে এবং তিনি বলেন আমি এটাও বুঝতে পারি না যে একজন মানুষ কিভাবে ঘুমাতে পারে যখন সে জানে যে জান্নাতের মতো নিয়ামত তার জন্য অপেক্ষা করছে কিভাবে আমরা এই ঘুমের স্বাদ আশ্বাদন করতে পারি যখন আমাদের জন্য জান্নাত অথবা জাহান্নাম অপেক্ষা করছে ওমর ইমনি আবদুল্লাজ রাহিম্লা স্ত্রী বর্ণনা করেন যে এক রাতে ওমর ঘুম থেকে উঠে গেলেন এবং হঠাৎ করে থর করে কাঁপতে শুরু করলেন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 এবং সেই অনন্ত জীবনের জন্য পরীক্ষা ক্ষেত্র হচ্ছে এই দুনিয়া এরপর হয়তো জান্নাত অথবা জাহান্নাম ফলাফল হিসেবে আমাদেরকে প্রদান করা হবে এবং অতীত যুগে সালাফদের মধ্যে যারা এই বিষয়টিকে উপলব্ধি করতে পেরেছেন এর বাস্তবতাকে যারা বুঝতে পেরেছেন তারা এই দুনিয়ার জীবনকে আখিরাতের জন্য অত্যন্ত গুরুত্ব প্রদান করেছেন তারা সাফল্যের জন্য কষ্ট করেছেন এবং একে অপরের সাথে সৎ কাজে প্রতিযোগিতা করেছেন এবং এই প্রসঙ্গে আলাস মানুষ বলছেন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 এটা হচ্ছে এমন একটা বিষয় আমরা যতই কথা বলি না কেন এর বাস্তব রূপ আমরা কখনোই উপলব্ধি করতে পারব না কখনোই আমরা এর বাস্তব ভয়াবহতা উপলব্ধি করতে পারব না এবং এটা শুধুমাত্র আমাদের কাছে এই বিষয়গুলো একটা পরিষ্কার করার প্রচেষ্টা মাত্র একইভাবে এই কথাগুলো জান্নাতের ক্ষেত্রেও প্রযোজ্য এবং কেন আমরা কখনো এর বাস্তবতাকে উপলব্ধি করতে পারব না পরিপূর্ণভাবে এর কারণ হচ্ছে যে এই দুনিয়ায় এমন কিছু নেই যার সাথে আমরা সেই জান্নাত কিংবা জাহান্নামের মিল ক্ষতি দেখাতে পারি আমরা জানি রাসুল্লাহ সাল্লাম এক হাদিসে বলেছেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ বেশি তীব্র এবং এটা বলা হয়েছে শুধুমাত্র এর ভয়াবহতা বাস্তবতা অন্যরকম এবং আমরা জানি যে এই দুনিয়াতে আসলে কোন কিছুই শাস্তি কিংবা পুরস্কার প্রদানের জন্য যথেষ্ট নয় এই দুনিয়াটা পুরস্কার প্রদানের জন্যও যথেষ্ট নয় শাস্তি প্রদানের জন্য যথেষ্ট নয় যদি এই দুনিয়াটা পুরস্কার দেওয়ার জন্য যথেষ্ট হতো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 আশা রাখতে হবে যে আলোসু মহা আমাদেরকে ক্ষমা করে দেবেন এবং একই সাথে ভয় করতে হবে এটা জেনে যে আল্লাহ শাস্তি অত্যন্ত কঠিন এবং ভয়াবহ এটা অনেকটা দুটো পাখির ডানার মতো যার উভয়ের মধ্যে সামঞ্জস্য এবং ভারসাম্য থাকতে হয় একটা যদি আরেকটা থেকে শক্তিশালী হয়ে যায় তাহলে আর সেই পাখি ঠিক মতো সামনের দিকে অগ্রসর হতে পারে না কাজে আমরা যদি আলোসু মহাদার কাছে খুব বেশি আশা করি অতিরিক্ত প্রত্যাশা করি তাহলে প্রত্যাশার পাল্লা ভারী হয়ে যাবে এবং আমরা অলস হয়ে বসে থাকবো এবং জান্নাতের জন্য আমরা কোন কষ্ট করতে রাজি হব না আমরা মনে করব, যা যা তো ক্ষমাশীল তিনি আমাদেরকে ক্ষমা করবেনি অতএব মন যা চাই তাই করব আবার যদি আমরা বিপরীতভাবে আল্লাহ সুম দাদার কাছ থেকে ক্ষমা আসা না করে শুধুমাত্র ভয় করি তাহলে আমাদের মনে হবে যে আল্লাহ হয়তো আমাদেরকে কখনোই ক্ষমা করবেন না যার ফলে আমরা তুরান্তভাবে হতাশ হয়ে পড়ব এবং হাল ছেড়ে দিব ভালো কাজ করা বাদ দিয়ে দিব এই দুইটি হচ্ছে চরম অবস্থা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 খেয়াল করুন আলসার দুটি নাম হচ্ছে দয়ালু এবং ক্ষমাশীল দয়ালু এবং ক্ষমাশীল এবং তার শাস্তিও প্রবল কিন্তু শাস্তি প্রদানকারী আলসু মোহাম্মদ কোন নাম নয় তার নাম হচ্ছে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 জাহান নামকে সৃষ্টি করা হয়েছে কাফিরদের জন্য মুনাফিকদের জন্য এবং সেই সমস্ত জন্য যারা বিশ্বাস করেছে কিন্তু একই সাথে পাপকে অর্জন করেছে করেছে এই সমস্ত লোকদের ইমান্তাহান নামকে সৃষ্টি করা হয়েছে এবং জাহান নামের বিশালতা আয়তন সম্পর্কে যদিও আমরা সঠিক কোনো মাপ জানি না কিন্তু এর বর্ণনাগুলো থেকে আমরা বুঝতে পারি যে জাহান্নাম অত্যন্ত বিশাল আকৃতির এবং সবসময় জাহান্নাম নিজেকে পরিপূর্ণ করতে চাইবে আরো বেশি চাইবে আরো বেশি চাইবে কখনোই এটা পূর্ণ হয়ে যাবে না তার কিছু মানুষকে সে বলবে যে আছে কি হালমিন নাজির এবং বলবেন একদিন আমরা জাহান্নকে জিজ্ঞাসা করব, তুমি কি পূর্ণ হয়েছে এবং তখন জাহান্নাম বলবে আরো আছে কি অর্থাৎ জাহান্নাম সব সময় বেশি বেশি চাইবে এবং তার ভেতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে যত খুশি তত মানুষকে সেখানে স্থান দেওয়ার মতো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 এবং আওয়াজটা শুধুমাত্র রাসুল্লাহ উপর থেকে ভূমিতে পড়তে সত্তর বছর পর্যন্ত সময় লেগেছিল তাহলে আমরা এখান থেকে ধারণা লাভ করতে পারি জাহান্নাম কত গভীর তৃতীয় আরেকটি বিষয় থেকে জাহান্নাম সম্পর্কে ধারণা লাভ করা যায় সেটা হচ্ছে জাহান ধরে রাখা ফেরেস্তাদের সংখ্যা সহিমের বর্ণনায় রাস্লাম বলেন জাহান নামকে সত্তর হাজার শিকল দিয়ে রাখা হবে। এবং ধরে থাকবেন হাজার জন ফেরস্তা জাহান নামের বিশালতা সম্পর্কে চতুর্থ আরেকটি ইঙ্গিত পাওয়া যায় সহি মুসলিমের আরেকটি বর্ণনায় যেখানে আমরা জানি বলা হয়েছে চন্দ্র এবং সূর্যকেও জাহান নামে নিক্ষেপ করা হবে আমরা জানি জাহান্নাম অত্যন্ত বিশাল সেই চন্দ্র হবে এবং আমাদের অনেকের মনে হতে পারে যে কেন চন্দ্র এবং সূর্যকে জাহান নামে নিক্ষেপ করা হবে এটা কি তাদের জন্য কোন শাস্তি বা কি কারণে এবং এর উত্তর হচ্ছে আদর্শ মহানতলা ব্যতীত অন্য যাকেই উপাসনা করা হয়েছে তাদের সবগুলোকে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 যত নিচের দিকে যাওয়া যাবে তা তত বেশি ভয়ানক এবং আল্লাহ বলেন ইননাল মুনাফিকিনা ফিদ্দার কিল আসল মিনা নার অর্থাৎ অবশ্যই মুনাফিকরা ভণ্ডরা জাহান নামের সবচেয়ে নিচু স্তরে থাকবে সর্বনিম্ন স্তরে থাকবে এবং এর উপরেও জাহান নামের স্তর রয়েছে যেমন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 এর মাধ্যমে আমরা বুঝতে পারি বড় শাস্তিগুলো কত ভয়াবহ হতে পারে এবং জাহান্নামের বিভিন্ন দরজা বা গেট রয়েছে এবং জাহান নামের দরজার সংখ্যা হচ্ছে সাতটি জানটি আলাস বলেন এর সাতটি দরজা আছে প্রত্যেক দরজার জন্য একটি নির্দিষ্ট দল রয়েছে অন্য আরেকটি হাত অ যে সমস্ত লোক কুফরি করেছে তাদেরকে দলে দলে জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে এবং যখন তারা জাহান্ন উপস্থিত হবে তখন এর দরজাগুলোকে খুলে দেওয়া হবে এবং জাহান নামের রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের নিকট কি তোমাদের মধ্য থেকে কোন রাসুল আসে নাই যারা তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের আয়াত গুলো পড়ে শোনাত এই দিনের সাক্ষাৎ সম্পর্কে তোমাদেরকে সতর্ক করত তারা বলবে হ্যাঁ অবশ্যই এসেছিল আসলে কাফিরদের প্রতি যে শাস্তির কথা সেটাই আজকে বাস্তবায়িত হলো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 যাতে নিয়োজিত আছে দয়া মায়া হীন কঠোর স্বভাবে ফেরেস্তাগন যারা অমান্য করে না যা আল্লাহ তাদেরকে আদেশ করেন এবং আমরা আল্লাহ সুহামদ আল্লাহ কাছে জাহান নাম থেকে মুক্তি যাই পানাহ চাই তিনি যেন আমাদেরকে এবং আমাদের পরিবার থেকে এই আগুন পরিবারকে এই আগুন থেকে নাড় থেকে রক্ষা করেন এবং জাহান নামের আগুনের জ্বালানি হবে জাহান নামের মধ্যে থেকেই জাহান নামের আগুনের জ্বালানি জাহান নামের মধ্যেই থাকবে জাহান নামের মানুষ এবং জাহান নামের আগুন একে অপরকে পুরাতে থাকবে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 এবং তারা যখন সেই ছায় আসবে ধুম্রকুন্ডলী ছায়া যখন তারা শীতলতা খুঁজবে সেটা তাদের দম বন্ধ করে দিতে যাইবে। এবং ছায়া হিসেবে আসবে এবং তুমি কি জানো সাকার কি যা তাদেরকে ফেলেও রাখবে না আবার রেহাইও দিবে না মুক্তিও দিবে না বরং এটা মানুষের গায়ের চামড়া জ্বালিয়ে দিবে এবং রাসুল্লাহ বলেন যে আদম সন্তান আগুন ব্যবহার করে এটা জাহান্ন আগুনের ভাগের এক ভাগ মাত্র এটা এবং হাদিস সাহাবার রাজিয়া বলেন আল্লাহর কসম এমন কি দুনিয়ার সাধারণ আগুনও তো আদাবের জন্য যথেষ্ট হতো রাসুল্লাহ সাল্লাহাম যখন বললেন যে আদম সন্তান যেই আগুন ব্যবহার করে সেটা জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ এটা শুনে সাহাবার ডিদাগুলো বললেন যে ওল্লাহি আল্লাহর কসম যদি দুনিয়ার সামান্য আগুন থাকতো এটাও যথেষ্ট হতো অর্থাৎ যদি দুনিয়ার আগুন দিয়ে মানুষকে শাস্তি দেওয়া হতো এটাই তাদের জন্য যথেষ্ট ছিল। দেখুন সবথেকে বেশি তাপমাত্রা তার থেকেও সত্তর বেশি শক্তিশালী হবে জাহান নামের আগুন এবং জাহান্নামের উত্তাপ এবং জাহান্নাম বাসীরা যখন জাহান নামে এই উত্তাপ উত্তপ্ত জাহান্নামে প্রবেশ করবে তাদের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদটি একসময় চলে আসবে এবং সেটা হচ্ছে তিনি বলবেন আজকের পর থেকে আমি তোমাদের উপর শাস্তির মাত্রা ছাড়া কিছুই বৃদ্ধি করব না অর্থাৎ জাহান্নাম বাসীরা যখন জাহান্নামে অবস্থান করবে প্রতি মুহূর্তে তাদের উপরে এই শাস্তি এবং আজাবকে আল্লাহ সুমত প্রতিদিন প্রতি মুহূর্তে বৃদ্ধি করতে থাকবেন এবং এটা কখনোই হ্রাস করা হবে না এটা হচ্ছে জাহান্নামবাসীদের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ এবং এ কারণে একটা পর্যায়ে এই অসহনীয় কষ্টের কারণে জাহান্নামবাসীরা আল্লাহ সুহামদ আল্লাহ কাছে গিয়ে তাদের অবস্থার কথা জানাবে এবং তাদেরকে উত্তরে বলা হবে যে প্রতিদিন তাদের শাস্তি হবে আগের দিনগুলো থেকে বেশি অর্থাৎ সেই শাস্তিতে অভ্যস্ত হয়ে যাওয়ার কোন সম্ভাবনা নেই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 এবং কুরান থেকে আমরা জানি জাহান নাম শ্বাস প্রশ্বাস নেই যখন দূর থেকে তা তোমাদেরকে দেখতে পাবে তখন তারা তার গর্জন আর শুনতে পারবে অর্থাৎ জাহান্নাম জাহান্নামীদেরকে দেখে থাকবে যা দ্বারা যা দ্বারা সে শুনবে এবং এমন একটি জিব্বালো সম যার মাধ্যমে সে কথা বলতে পারবে এবং সে বলবে সেই আগুনের স্তম্ভগুলো জাহান্নাম থেকে বের হয়ে বলবে যে আমি এমন প্রত্যেক ব্যক্তিকে পালক পাকড়াও যারা জব্বার বা অহংকারী একরোখা জালিম জব্বার এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে যারা রব বানিয়েছে আর যারা মূর্তি তৈরি করত অর্থাৎ উপাসনার জন্য যারা মূর্তি তৈরি করত। এই সমস্ত লোকদেরকে জাহান নামের ফয়সলা প্রদান করার সেই বিচারের ময়দান থেকে দুইটি আগুনের স্তম্ভ বের হয়ে এসে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করবে এবং এই জাহান্নাম চিরকাল থাকবে এমন কোন মুহূর্ত আসবে না যখন জাহান্নাম শেষ হয়ে যাবে এবং ইমাম আত্মহাবি তার আকিদার বইতে বলেন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 এই সম্পর্কে জন্য। এটা তাদের কি কোনো পুষ্টিও প্রদান করবে না তাদের ক্ষুদাও মিটাবে না এটা ঠিক কি ধরনের খাবার এই বিষয়ে আমরা দেখতে পাই যে আল্লাহ এটাকে বলেছেন এবং এটা দেখতে কেমন হবে আল্লাহু আলাম। আল্লা ভালো জানেন কিন্তু আল্লাহ সুমাতা এটাও বলেছেন যে এটা মানুষের কোন পুষ্টিও প্রদান করবে না মিটাবে না। তাহলে এই খাদ্যের উদ্দেশ্যটা কি জাহা প্রধান খাদ্য হবে একরকম গাছের ফল যার নাম হচ্ছে বলেন অবশ্যই জাক্কুম বৃক্ষ থাকবে গুণাহারদের জন্য খাদ্য হিসেবে গলি তো তামার মত সেটা পেটের ভিতরে ফুটতে থাকবে ফুটন্ত গরম পানির মতো এবং তারা সেই ফল খাবে এবং তা তাদের পেটে গলে যাওয়া উত্তপ্ত তামার মতো ফুটতে থাকবে আল্লাহ সুহামতাল্লাহ কুরআনের অন্য একটি জায়গায় এই জাকুম বৃক্ষ সম্পর্কে বলেন পলৌহ কু ও শুয় ইন্দির ইন্দ আিরো বিধা স ইন্ হুম ল আন্ ই হুম ল আিরো ই স হুম নখিলো বিহল তু নোহ শৌল এই মেহমানদারি ভালো জান্নাদের বর্ণনা দেওয়ার পর আলো মতলা বলছেন জান্নাতবাসীদের মেহমানদারির বর্ণনা দেওয়ার পরে তিনি বলছেন যে এই মেহমানদারি ভালো নাকি জাকুম বৃক্ষের জালেমদের জন্য আমি তা বিপদস্বরূপ বানিয়ে রেখেছি তা হচ্ছে এমন একটি গাছ যা জাহান্নামের তলদেশ থেকে বের হয়েছে এমন একটি গাছ যা উৎপন্ন হয়েছে জাহান্নামের তলদেশ থেকে এবং এর ফলগুলো এত বিশ্রী মনে হবে যেন তা এক একটা শয়তানের মাথার মতো এবং তারা এই থেকেই খাবে এবং এটা দিয়েই তাদের পেট ভরাবে এরপর তাদেরকে ফুটন্ত পানি আর পুজ মিলিয়ে খাদ্য প্রদান করা হবে এরপর তাদের গন্তব্য হবে ভয়ঙ্কর আগুনের দিকে। গাছের মূল বা উৎপন্ন হয়েছে জাহান নামের সবচেয়ে নিচু স্তর থেকে এবং সেখানে কারা থাকবে সেখানে থাকবে মুনাফিকরা এবং আমরা এটাও জেনেছি জাহান নামের স্তর যত নিচের দিকে যাওয়া হবে শাস্তির মাত্রা তত বেশি ভয়ঙ্কর এবং ভয়াবহ হবে জাহান্নামবাসীরা সেই গাছের ফল খাবে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 আল্লাহ সম্বোধন করে বলছেন যে হে পথভ্রষ্ট মিথ্যা প্রতিপন্নকারী ব্যক্তিরা তোমরা ভক্ষণ করবে জাকুম গাথের অংশ পেট পরিপূর্ণ করবে তার উপর পান করবে ফুটন্ত পানি তাও সেই পানি পান করার ধরন কেমন হবে আলোসুমন বলছেন যে এটা হবে রোগাক্রান্ত পিপাসারত উটের মতো আর এটাই হবে তাদের বিচারের দিনের আপ্যায়ন আল্লাহলা বলছেন যে এই পানি পান করা হবে পিপাসার্থ উটের মতো আমরা জানি যে উটের এক ধরনের রোগ হয় এবং তখন তারা পানি পান করতে থাকে পানি পান করতেই থাকে করতেই থাকে যতক্ষণ না পর্যন্ত তারা সেই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে মৃত্যু পর্যন্ত তারা পানি পান করতে থাকে এবং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 এবং তাদের জন্য আর কি কি পানীয় থাকবে সেই ব্যাপারে এটা হচ্ছে তাদের পরিণাম অতএব তারা তা করুক আস্বাদন করুক ফুডন্ত পানি এবং পুজ এ ধরনের আরো বিভৎস শাস্তি এই আয়াতে হামিম এবং গাছাক সম্পর্কে বলা হয়েছে হামিমের অনুবাদ করা হয়েছে ফুটন্ত গরম পানি আর গাছাকের অনুবাদ আবদুল্লাহ ইসুফ আলী তিনি তার বইতে করেছেন অনুবাদে। গাছাক হচ্ছে এমন একটা তরল যা ঘন কালো কালো বর্ণের পচা দুর্গন্ধযুক্ত এবং অত্যন্ত শীতল ঠান্ডা এক ধরনের তরল পদার্থ এবং ইমামাল কুর্তুবী রাহিমুল্লাহ বলেন যে গাছাক হচ্ছে পুজ ক্ষতস্থান থেকে যে পুজ নির্গত হয় সেটা হবে জাহান্নামবাসীদের খাদ্য কত জঘন্য তাদের খাদ্য এবং ইমাম কর্তুবী রাহিম তিনি আরো বলেন যে এই পুজ হচ্ছে জাহান্নীদের পোড়া মাংস থেকে মাংস পুড়ে যাওয়ার পরে মাংস থেকে যে রস বের হবে সেটা হবে জন্য পানীয় এবং জাহান্নামীদেরকে তাদের মাংস এবং চর্বি পুরিয়ে যে রস বের করা হবে এবং একই সাথে তাদের ঘাম কি সংগ্রহ করা হবে এবং এরপর এগুলি আবার তাদেরকে প্রদান করা হবে পান করার জন্য এবং এটাই হচ্ছে গাছাক আল্লাহ বলেন যখন তারা পানিও চাইবে তখন তাদেরকে গলিত সিসার মতো জল প্রদান করা হবে যা তাদের মুখমন্ডলকে জ্বালিয়ে দিবে এবং এটা হবে অত্যন্ত নিকৃষ্ট পানীয় জাহান্নামবাসীদেরকে বিভিন্ন প্রকার পানীয় সম্পর্কে আমরা কোরআন থেকে যা জানি সেগুলো মোট চার প্রকারের এক নম্বর হচ্ছে হামিম যার অর্থ হচ্ছে ফুটন্ত প্রাণী দুই নম্বর গাসাক যা হচ্ছে শারীরিক বর্জ্য পদার্থ পুজ তিন নম্বর হচ্ছে সাদিথ আর সাদিথ হচ্ছে পুজ এমন পুজ যেটা মানুষের ক্ষতস্থান থেকে বের হয় জখম থেকে বের হয় এবং মুসলিম শরীফের একটি হাদিসে আমরা দেখতে পাই রাসুল্লাহ বলেছেন যে সকল প্রকারের নেশার দ্রব্য হারাম। যারা নেশার দ্রব্য নামে তারা পান করবে আল আল সাহাবারা জিজ্ঞাসা করলেন যে আল খাবাল কি জিনিস এবং রাসুল্ল সাল্লাহাম বললেন এটা হচ্ছে জাহান্নামবাসীদের রক্ত আর পূজের মিশ্রণ এবং সব শেষে চার নম্বর পানীয় জাহান্নামবাসীদের জন্য এটা হচ্ছে আলমোহল আলমুহল মানে হচ্ছে ফুটন্ত তেল হামিম মানে হচ্ছে ফুটন্ত পানি আর মুহল মানে হচ্ছে ফুটন্ত তেল বলেন যে এই পানিও যা জাহান্নামবাসীরা পান করবে যখন এটা তারা তাদের মুখের কাছে নিয়ে আসবে তাদের মুখের মাংস গোলে গলে পড়তে থাকবে এবং এরপরও তারা কেন পান করতে থাকবে রাসুল হাসান বলেন যে এরপরও তারা তা পান করতে থাকবে এত যন্ত্রণার পরেও তারা এটাকে পান করতে থাকবে এবং এ থেকে বুঝা যায় আসলে কি পরিমাণে অনুভব করবে এবং এর কারণে তারা ফুটন্ত পানি এবং এমনকি এবং পোশাক সম্পর্কে আলোচনা কুরআনে বলেন অতপ্পর এদের মধ্যে যারা আল্লাহকে অস্বীকার করে তাদের জন্য আগুনের পোশাক কেটে রাখা হয়েছে শুধু তাই নয় তাদের মাথার উপর সেদিন প্রচণ্ড গরম পানি ঢেলে দেওয়া হবে অর্থাৎ এর মানে এটাই দাঁড়ালো তাদের পোশাক হবে আগুনের তৈরি করা কোরআনের অন্য আরেকটা আয় বলা হয়েছে তাদের পোশাক হবে গলিত তামার নির্মিত বিষয়টা ভেবে দেখুন যে উত্তপ্ত গলিত তামা সবসময় পোশাক হিসেবে শরীরের সাথে লেগে থাকবে এবং জাহান্নামবাসীদের শাস্তি বিভিন্ন স্তর রয়েছে বিভিন্ন স্তরে জাহান্নীদেরকে শাস্তি প্রদান করা হবে এবং শুধুমাত্র একটি মুহূর্তের অনুভূতি হবে। মালিক থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন কেয়ামতের দিন পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী সুখী ব্যক্তি যে জাহান্নামে অবস্থিত হবে যার ঠিকানা জাহান্নাম হবে রাসুল্লাম বলছেন যে কিয়ামতের দিন পৃথিবীর সবচেয়ে ধনবান সুখী ব্যক্তিকে অবস্থিত করা হবে এবং তাকে শুধুমাত্র জাহান নামে একটি চুবানি দিয়ে উঠানো হবে এরপর তাকে প্রশ্ন করা হবে তুমি কি কখনো কল্লান দেখেছ তুমি কি কখনো সুখ শান্তি পেয়েছ সে উত্তরে বলবে আল্লাহর কসম আমি কখনো তা অনুভব করিনি অথচ সে একটি মাত্র মুহূর্তের জন্য জাহান্নামে প্রবেশ করবে সাথে সাথে তাকে বের করা হবে এরপর তাকে প্রশ্ন করা হবে সে দুনিয়াতে সারা জীবন বিলাস বৈভব সুখ শান্তির মধ্যে কাটিয়েছে কিন্তু সে জাহান্নামী তাকে প্রশ্ন করা হবে তুমি কি কখনো কোন কল্যাণ দেখেছো সুখ শান্তি পেয়েছো সে উত্তরে বলবে আল্লাহর কসম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 জাহান থেকে মুক্তির কাছে আমরা দেখতে পাই যে তাকে সারা পৃথিবী পরিমাণ স্বর্ণ খরচ করে হলেও প্রস্তাব করা হলো সে এর বিনিময়ে জাহান থেকে মুক্তি কামনা করবে কিনা এবং সে অনতি বিলম্বে বললো অবশ্যই আমি এই পরিমাণ স্বর্ণ যদি মুক্তিপণ হিসেবে প্রদান করেও জাহান নাম থেকে মুক্তি পাওয়া যায় আমি তাই করব কিন্তু আলাহ সুমতালা বললেন যে তুমি মিথ্যা বলেছ কারণ দুনিয়াতে এর থেকে অত্যন্ত সহজ বিষয় তোমার কাছে চাওয়া হয়েছিল কিন্তু তুমি তাই করতে এই কারণে তাকে আবার নিক্ষেপ করবেন এবং বাস্তবেই আমরা দেখতে পাই যে আখিরাতে জান্নাতের বিনিময়ে আল্লাহ তাল্লাহ আমাদের কাছে এই দুনিয়াতে খুব বেশি বিষয় চান নাই আল্লাহ আমাদেরকে বলেননি সারা দুনিয়া পরিমাণ স্বর্ণ প্রদান করতে হবে তিনি আমাদের কাছে সামান্য কিছু বিষয় চেয়েছেন কিন্তু অত্যন্ত সহজ বলে মনে হবে সারা দুনিয়া পরিমাণ স্বর্ণ অত্যন্ত সামান্য বলে মনে হবে এবং সেই নির্দ্বিধায় সেটাকে দান করে দিতে কিন্তু আল্লাহ সুমান আমাদের কাছে এত কঠিন কিছু চাননি সামান্য কিছু বিষয় হালাল হারাম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 খুব সামান্য কিছু উপার্জন কম একটা শাস্তি ভোগ করছে তাকে প্রস্তাব করছেন আল্লাহ তুমি কি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে সারা দুনিয়া পরিমাণ স্বর্ণ মুক্তিপণ হিসেবে দিবে সে তখন রাজি হয়ে যাবে তখন সে বাস্তবতাকে দেখে বলবে হ্যাঁ আমি তোমরা আমাকে ইলাহ বলে মেনে নাও অথচ তোমরা সেটা করি এবং জাহান্নামে সবচেয়ে কম শাস্তি আমরা জানি এটা হবে রাসুল্লাহ সাল্লামের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 অথচ এই শাস্তি হচ্ছে জাহান নামের সবচেয়ে হালকা শাস্তি আর জাহান নামীদের সর্বোচ্চ নিশ্চয়ই মুনাফিকদের স্থান হবে জাহান নামের সবচেয়ে নিচু স্তরে এবং আমরা বিভিন্ন বর্ণনা থেকে জাহান নামের বিভিন্ন রকমের শাস্তি কথা সম্পর্কে জানতে পারি যার মধ্যে এক নম্বর হচ্ছে জাহান্নাম মজিদীরে ঝুলসে যাবে বদল ন হুম জুলুদ হি কু দ চামড়াগুলো যখন জলে পরে যাবে তখন আবার আমি সেটাকে পাল্টে দেব অন্য চামড়া দিয়ে যাতে তারা আজাব আস্বাদন করতে থাকে নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী হেকমতের অধিকারী আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী হেকমতের অধিকারী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 কারণে একটা সুই যখন চামড়া ভেদ করলে একজন মানুষ যতটুকু ব্যথা অনুভব করে মাংস বেশি ভেদ করার সময় সে তত বেশি ব্যথা পায় না এবং এ কারণেই যখন চামড়া ঝলসে যাবে স্নায়ুকোষ গুলো পুরে যাবে আল্লাহ সুন্দর আল্লাহ তাদেরকে শাস্তি প্রদান করার জন্য নতুন চামড়া প্রদান করবেন দ্বিতীয় আরেক প্রকারের শাস্তি হচ্ছে গলিত হওয়া আল্লাহ বলে অতএব যারা কাফের তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে তাদের মাথার উপরে পেটে যা আছে তা আমরা জানি যে মুখমন্ডল মানুষের দেহে সবচেয়ে সংবেদনশীল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ এবং এই কারণে রাসদুল্লাহ সাল্লা বিভিন্ন হাদিসে মুখমন্ডলে আঘাত করতে নিষেধ করেছেন আল্লাহ বলেন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 শুভ বিবেচক হলো কব উসি মিতি মিনবী মিন উষি তু যু হু হুম কি মিন্ ম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 এবং চার দিক থেকে আগুন তাদেরকে গ্রাস করে ফেলবে বাংলা সুবানাল্লাহ বলছেন আগুন নির্দিষ্ট একটি দিক থেকে আসবে না আগুন তাদেরকে ঘিরে ধরবে তারা যেদিকে যাবে আগুন তাদের উপরে ছেড়ে যাবে তাদের চামড়া পুরে ঝলসে কেন কোন নির্দিষ্ট দিক থেকে নয় এর বিষয়ে আলোচনা বলছেন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 ফলে তারা অভিযোগ করবে এবং বলতে থাকবে যে আজই তুমি আমাদেরকে কষ্ট দিচ্ছ এবং তারা প্রশ্ন করবে যে তোমার এই অবস্থা কেন তুমি কি সৎ আদেশ করতে না অন্যায় কাজকে নিষেধ করতে না সে বলবে হ্যাঁ আমি সৎ কাজে আদেশ করতাম কিন্তু নিজেই করতাম না এবং অন্যায় অসৎকাজ থেকে মানুষকে বিরত থাকতে বলতাম কিন্তু নিজেই সেই সমস্ত কাজে লিপ্ত হতাম অর্থাৎ এটা হচ্ছে দ্বিমুখী আচরণের পরিণাম যা প্রচার করা তা নিজের মধ্যে প্রতিষ্ঠিত না করার শাস্তি এবং তাদেরকে ভারী শিকল দিয়ে টানা হবে আল্লাহ শিকল দিয়ে বাঁধা হবে তাদের বাহুগুলো তাদের ঘাড়ের সাথে লটকানো থাকবে এরপর শিকল টানা হবে এবং শিকলের সাথে তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে আজকে আলোচনার শেষ অংশে আমরা দেখবো জাহান্নামবাসীরা এই অসহনীয় কষ্ট যন্ত্রণা ভোগ করার পর এক সময় আফসোস এবং অনুতাপের কারণে সেখান থেকে পালানোর চেষ্টা করবে এবং আল্লাহ সুন্দর তাতে আবার ফিরিয়ে দেওয়া হবে এবং বলা হবে দহন শাস্তি আস্বাদন করো জাহান নামের অধিবাসীরা জাহান নামের দেয়াল টককে পালানোর চেষ্টা করবে এবং তখন জাহান রক্ষীরা তাদের জন্য রাখা লোহার তৈরি হাতুরি দিয়ে আঘাত করে ফেলে দিতে চাইবে এবং শিকল দিয়ে তাদেরকে বেঁধে সেই দেয়াল থেকে নামিয়ে নিয়ে আফসোস এবং কষ্ট বহুগুণে বেড়ে যাবে। কারণ তারা দেয়াল টপকে প্রায় বের হয়ে যাওয়ার মতো একটা অবস্থায় চলে যাবে সেই অবস্থায় তাদেরকে আবার হাতুড়ি দিয়ে পিটিয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে এবং বলা হবে দহন শাস্তি আস্বাদন করো এই কারণে তাদের আফসোস এবং মানসিক যন্ত্রণা শারীরিক যন্ত্রণা থেকে বহু গুণে বেড়ে যাবে এবং তারা এই আফসোস কিভাবে করবে আলসুবাহ বলেন আর গোপনে গোপনে অনুতাপ করবে যখন তারা আজাবকে দেখবে বস্তুত তাদের জন্য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 এবং মনের দুঃখ তারা কাউকে বলার মতো না পেয়ে নিজেদের মনের মধ্যে চাপা দিবে এবং আল্লাহ আল্লাহ বলছেন সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে তখন সেখানে তারা মৃত্যুকে ডাকতে থাকবে এবং বলা হবে তোমরা আজ একটি মৃত্যুকে ডেকে না বরং অনেক মৃত্যুকে ডাকো তাহাল কাছে আবেদন করবে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য নিজেরাই নিজেদেরকে ধ্বংস করার জন্য আলাহ সুন্দর আবেদন করবে কিন্তু আলাহ সুহ তাদেরকে ধ্বংস করবেন না এই কাজের জন্য তারা বারবার অনুরোধ করবে কিন্তু আল্লাহ তাদের কোনো কথাই শুনবেন না কেন এবং আল্লাহ বলছেন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 আমি কি তোমাদেরকে এতটা বয়স দেই নাই চিন্তা করার বিষয় তা নিয়ে চিন্তা করতে পারতে এসেছিল আগমন করেছিল অতএব আজকে আস্বাদন করো জালিমদের জন্য কোন সাহায্যকারী নেই আরেকটি আয় উল্লেখ করা হয়েছে তারা চাহান্ন বলবে যে হে আমাদের রব আমাদের দুর্ভাগ্য আমাদেরকে আচ্ছন্ন করেছিল এবং আমরা পথপুষ্ট হয়েছিলাম হে আমাদের প্রভু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 এবং এই লোকগুলো যাদেরকে দেবতা মনে করে আল্লাহ সাথে শরিক করেছিল তাদের অবস্থাটা কি হবে এবং তারা আল্লাহ সাথে যাদেরকে শরিক করতো তাদের কি পরিণত হবে এই সম্পর্কে আল্লাহ নিশ্চয় তোমরা অর্থাৎ মুশ্রিকরা এবং তোমাদের মিথ্যা দেবতারা তোমরা যাদের পূজা করতে আরাধনা করতে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 তোমরা তোমাদের উপাস্যদেরকে আজকে অনুসরণ করো এবং এরপর সেই সমস্ত সূর্যকে জাহান নামে নিক্ষেপ করা হবে এবং যারা সূর্যের উপাসনা করেছে তারাও জাহান নামে হবে এবং এখানে একটি বিষয় লক্ষণীয় যদি প্রশ্ন আসে যে যারা যীশু খ্রিস্টের অর্থাৎ পূজা করেছে আল্লাহর সাথে শরিক করেছে তাদের পরিণতি কি হবে এবং এখানে একটা বিষয় বলে রাখা দরকার যে ঈসা আল্লাহ তিনি কখনোই বলেন নাই তাকে উপাসনা করা তিনি এই বিষয়ে সন্তুষ্ট নন তিনি একজন সম্মানিত রাষ্ট্র হিসেবে তার স্থান লাভ করবেন জান্নাতের সর্বোচ্চ স্তরে। এই কারণে পরিবর্তে যারা ইসা আলাহিসামকে পূজা করেছে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে এবং ঈসা আলাহ ইসলামের পরিবর্তে ক্রুশকে জাহান নামে নিক্ষেপ করা হবে এবং ক্রুশের পূজারী ক্রুশের অনুসারীদেরকে বলা হবে হে ক্রুশের অনুসারীগণ ক্রুশকে অনুসরণ করো অতঃপর তারা সেটাকে অনুসরণ করে পতিত হবে একই হবে আল্লাহ ব্যতীত অন্য সকল দেবতা বা উপাস আল্লাহ সুষ্ঠিক মেনে নিয়ে থাকি আমাদের আল্লাহ করা উচিত এবং তার কাছেই সাহায্যের জন্য প্রতিদান যাওয়া উচিত এই কারণেই আল্লাহ সুহামদালার সাথে অন্য কাউকে শরীর করা অর্থাৎ শিরিক করা হচ্ছে সবচেয়ে বড় এবং একমাত্র ক্ষমান অযোগ্য অপরাধ আল্লাহ সুদাল মুর্শিক দেখে বলবেন তোমরা আমার উপাসনা করি কাজে যার উপাসনা করেছিলে তার কাছে গিয়ে আজকে প্রতিদান নিয়ে নাও আলসাই